সুরা আলমো মুন মিল্লান রাহী রহমান রহী আল্লাহ তা নামে হুম সি কীম খ 129. ودينهم للزكاة فار والذين نغ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 তারা শেখার চিরকাল থাকবে সৃষ্টি প্রক্রিয়াটা লক্ষ্য কর আমি মানুষকে মাটির মূল উপাদুক্রিট হিসেবে একটি সংরক্ষিত আমি এক ফোঁটা জমাট রক্তে পরিণত করি অতঃপর এ জমাট রক্তকে মাংস পিণ্ডে পরিণত করি কিছুদিন পরে পিণ্ডকে অস্থি পাঁজরে পরিণত করি তারপর এক সময় এ অস্থি পাঁজরকে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 Quan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 a uh -huh. জন্য অবশ্যই চতুষ্পদ জন্তুর মাঝে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে তার পেটের ভেতরে যা কিছু আছে তা থেকে আমি তোমাদের দুধ পান করাই এছাড়াও তোমাদের জন্য আবার কিছু আছে তার উপর তোমরা বাহন হিসেবে সাওয়ার হো অবশ্য জলজানেও তোমাদের আরোহণ করানো হয় অবশ্যই আমি নুহকে তার জাতির কাছে হেদায়ত নিয়ে পাঠিয়েছিলাম से ती के बोले हेर जति तुमरा इबादत करो एकम्रल्ला तलार तरी छाड़ा तुम्हारे द्वितियों मबूद नहीं तुमरा कि भय करबे ना ও আনিনন I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 এর ব্যাপারে কয়েকটা নির্দিষ্ট দিন পর্যন্ত অপেক্ষা করো হয়তো সে এমনি যাবে নূহ তার মালিকের কাছে দোয়া করল হে আমার মালিক এরা যেভাবে আমাকে মিথ্যা সাব্যস্ত করল তুমি তাদের মোকাবেলায় আমাকে সাহায্য করো। করতপর আমি তার কাছে ওহি পাঠালাম তুমি আমার তত্ত্বাবধানে আমারই ওহি অনুযায়ী একটি নৌকা প্রস্তুত করো। তারপর যখন আমার আজাবের আদেশ আসবে এবং জমিনের চুল্লি প্লাবিত হয়ে যাবে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 जिन्हें एक अत्याचारी जी उद्धार कर हेर मालिक तुम्हें जमीन कर्कतरम तुम्हें शांति क्योंकि নিঃসন্দেহে এ কাহিনীর মধ্যে আমার কুদ্রতের নিদর্শন রয়েছে তাছাড়া মানুষদের পরীক্ষা তো আমি সব সময়ই নিয়ে থাকি এদের পরে আমি আর এক জাতিকে পয়দা করেছিলাম অতঃপর তাদেরই একজনকে তাদের কাছে ডুবি করে পাঠিয়েছি যার দাওয়াত ছিল হে আমার জাতি তোমরা এক আল্লাহতালারই ইবাদত করি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই তোমরা নুহের জাতির ভয়াবহ আজাব দেখেও কি সাবধান হবে না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 وَل إِن أَقَتُ بَشَرَم مِ فْكُم إِابَّ قُم إذَللَ خَاسِرُودُ أَعيدُكُم المترجم <تصفيق> للقناة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 সের আবার পুনরুত্থান দুনিয়ার জীবনই তো হচ্ছে আমাদের মাত্র জীবন আমরা এখানে মরব আমাদের কখনোই আবার পুনরুচ্ছিত করা হবে না নবুতের দাবিদার এই ব্যক্তিটি হচ্ছে এমন এক মানুষ যে এসব কথা দ্বারা আল্লাহর উপর অপবাদ দিচ্ছে আমরা তার উপর ইমান আনব না قُلْ عَمَّ قَالُوا لَئِنْ يَفْطُرنَا لَنَكُونَنَّ مِنَ الْقَاهِرِينَ فَأَخَذَهُ ذُو فَإِنْ فَتَحَ عَلَيْهِمْ نُورُهُمْ فَسَ ما تسبق من أمنا وصولها كان لا এদের মিথ্যাচার দেখে সে নবী আল্লাহাতালার কাছে দোয়া চাইল এবং বলল হে আমার মালিক তুমি এদের মিথ্যার মোকাবেলায় আমাকে সাহায্য কর আল্লাহ বললেন হাঁ তুমি ভেব না অচিরেই এরা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে অথপ সত্যি সত্যি একদিন আমার এক মহাতাণ্ডব এসে তাদের উপর মরণ আঘাত হানল এবং আমি মুহূর্তের মধ্যে তাদের সবাইকে তরঙ্গ তাড়িত আবর্জনার স্তূপ সদৃশ্য বস্তুতে পরিণত করে দিলাম অতঃপর সবাই বলে উঠল আল্লাহর সম্প্রদায়ের উপর আমি তাদের ধ্বংসের পর আরো অনেক জাতিকে সৃষ্টি করেছি কোন জাতি তার দুনিয়ার বাঁচার নির্দিষ্ট কাল যেমন ত্বরান্বিত করতে পারেনি তেমনি সময় এসে তা কেউ বিলম্বিতও করতে পারেনি অতঃপর দুনিয়ার জাতিসমূহের কাছে আমি একের পর এক রসুল পাঠিয়েছি যখনই কোন জাতির কাছে তার প্রতি পাঠানো আমার রসুল এসেছে তখনই তাকে अतपर ध्वस कर एक एकजर पेमिक नम्बर लगे एक्ट्री इतिहास कहन विषय परिणत करा अल्लाह तला आने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 فَأَمَّا مَنْ كَانَ فِي ضَلَالٍ مُّبِينٍ فَقُل لَّهُ ادْعُ رَبَّكَ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 এই যে তোমাদের জাতি তা কিন্তু দিনের বন্ধনে একই জাতি আর আমি হচ্ছি তোমাদের একমাত্র মালিক অতএব তোমরা আমাকেই ভয় করো। কিন্তু লোকেরা নিজেদের মাঝে এই মৌলিক বিষয়টাকে বহুধা বিভক্ত করে দিয়েছে আর প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তা নিয়েই তারা পরিতুষ্ট অতএব এ নবী তুমি তাদের একটা সুনির্দিষ্ট সময়ের জন্য নিজে নিজ বিভ্রান্তিতে পড়ে থাকার জন্য ছেড়ে দাও يَحْسَبُونَ أَنَّمَا هُم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 বরং তাদের অন্তর এ বিষয়ে আধারে আচ্ছন্ন হয়ে আছে ছাডাও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 उल्टो दिखे सरे पड़ते सर पड़ते नेह दम्भ भरे पर निजे मजलिशेखिए अर्थहीन गल्पूजब जुड़े दीते कलम कुरानी चिंता भावना करना कि तरफ नतून किसे जाप दादा आसें الجا ء انظروا الحق قيام ترهب من الحق تتعظون ولو تتبعوا الحق فان سا تنتي سماو اسو اذو بل اتيننا अथवा तसुल के चिंते जेजे अस्वीकार कर किता को पागामी रही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 के हे नीरा तुमानकमिक दाव तुमिके परिश्रमिकार्थिव परिश्रमिक तुलए अनेक उत्कृष्ट और तीन तो हम सर्वोत्तम रिजिक दाता the mm -hmm. اننا هم وكشفنا ما فيهم <تصفيق> من ضرنا الذين في <تصفيق> قضيانهم يعمه ود قد اخذناهم কেন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 আবার তার কাছে একত্রিত করা হবে ওহু অন্য ইনহ পুর প্র بل لقاء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 महान अल्लाह तलामी बो ए सत्वे तुम्हारे विभ्रांत होल्ला সত্য কথা এদের কাছে পৌঁছে দিয়েছিলাম কিন্তু এরা সবাই মিথ্যাবাদী আল্লাহলা কাউকেই সন্তান হিসেবে গ্রহণ করেননি না তার সাথে অন্য কোনো মাবুদ রয়েছে যদি তার সাথে অন্য কোনো মাবুদ থাকত তাহলে প্রত্যেক মাবুদ নিজে নিজের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত এবং এ মাবুদরা একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করতে চাইত এরা যা কিছু আল্লাহ আল্লাহতালা সম্পর্কে বলে তিনি তার থেকে অনেক পবিত্র ও মহান উপস্থিত অনুপস্থিত সবকিছুর সম্যক ভাল তিনি সুতরাং এরা আল্লাহতালার সাথে অন্যদের যেভাবে শরিক করে তিনি তার চাইতে অনেক পবিত্র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 نحن أعلم بما يصفون তোমার সাথে কোন খারাপ ব্যবহার করলে তুমি এমন পন্থা এটা দূর করার চেষ্টা করো যা হবে না হয়ে যাবতীয়া থেকে আমি তোমার পানা চাই আরো বলো হে আমার মালিক আমি এ থেকেও তোমার পানা চাই যে শয়তান আমার ধারে কাছেও ঘেঁসবে এমনকি এ অবস্থায় যখন এদের কারো মৃত্যু এসে হাজির হবে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 जर मध्य आत्मयतार बंधन बोलते कि अवशिष्ट थे ना तक जोन, आकजन के किच्छा जिज्ञेस करते जा تلفحوا جوها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 যদি তোমরা এই কথাটা ভালো করে জানতে তোমরা কি সত্যি সত্যি এটা ধরে নিয়েছ আমি তোমাদের এমনি করেছি এবং তোমাদের কখনোই আমার কাছে ফিরে আসতে হবে না না তা কখনো নয় আল্লাহ মহিমান যথার্থ মালিক তিনি ছাড়া আর কোনো মহবুদ নেই সম্মানিত আরসের একক অধিপতিও তিনি অতএব যে ব্যক্তি আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কোনো মহাবুদকে ডাকে তার কাছে যার জন্য কোন রকম সনদ নেই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 তুমি আমায় ক্ষমা করো কেননা তুমি হচ্ছ দয়ালুদের মধ্যে সর্বোৎকৃষ্ট